বাংলা মানবতা সমাধান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضلله ومن يضلل فلا هادئله والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين بس دي بشان من تداشق من دلي السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين দিনের এলেম শিখা আমাদের জন্য ফরজ এবং এর মধ্যে রয়েছে আমাদের জন্য অনেক ফায়দা আর দিনের এলেম না শিখার মধ্যে রয়েছে অনেক ক্ষতি এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইতিপূর্বে আমরা প্রথম পর্বে আলোচনা শুরু করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আলোচনা শুরু হচ্ছে ইনশাল্লাহ দিনের এলেম না থাকার অনেক ক্ষতি আছে মানুষ হয়তোবা একটা জিনিসকে হালাল মনে করবে আদৌ এটা হালাল নয় হারাম অথবা কোনো জিনিসকে হারাম মনে করে ফেলবে সেটা হালাল আদৌ হারাম নয় এরকম অনেক উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তালা দিনের জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছেন যাতে মানুষ দিনের ব্যাপারে তাদের কনসেপ্টটা ঠিক থাকে জানতে পারে দিনের নামে অন্য কিছু উল্টাপাল্টা আন্ডারস্ট্যান্ডিং পয়দানা হয়ে যায় যেটা জরুরি সেটাকে জরুরি মনে করে আর যেটা জরুরি নয় সেটাকে অপ্রয়োজনীয় মনে করে এই জ্ঞান না থাকলে মানুষের উল্টাপাল্টা হয়ে যেতে পারে সাহাবাদের জীবনে এরকম কিছু ঘটনা হয়েছে আপনি আব্বাস রাদিয়াল্লা আহমা বর্ণনা করেন যে একবার কোনো একটি ওকেশনে হয়তো কোনো জেহাদে গিয়েছিলেন এক সাহাবি রাত্রেবেলায় স্বপ্নদোষ হয়ে গেল। যেটা মানুষের হয় মানুষ এটা যেটা যেন দায়ী থাকে না স্বপ্নদোষ হয়ে গেল কিন্তু তিনি আসলে ওনার উন্ডেট ছিলেন তিনি আহত ছিলেন মাথার ভিতরে ওনার জখম ছিল এখন সকালবেলা তিনি তো ফজর পড়তে হবে কিভাবে ফজর পড়বেন তিনি কি তয়ম করলে চলবে না গোসল করতে হবে ফরজ গোসল এটা তিনি নিশ্চিত ছিলেন না এই তিনি কাউকে জিজ্ঞেস করলেন ওনার সঙ্গে যে সমস্ত সাহাবাইকার ছিলেন তাদেরও জ্ঞানের সীমাবদ্ধতা ছিল তখন তারা বলে দিলেন না তোমার তো গোসল না করে উপায় নাই। ফরত গোসল করতেই হবে আর এই আহত অবস্থায় মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় বেচারা গোসল করে ফেললেন পানি ব্যবহার করে আর গোসল করার সাথে সাথেই তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল তার হেলথ খুবই ডিটারিয়েট করল এবং তিনি শ্বাস পর্যন্ত ইন্তিকাল করে ফেললেন শাহবাইকেরাম খুবই ব্যথিত হলেন যে বেতারাকে যে আমরা তৈরু করার পারমিশন দিলাম না কাজটা কেমন হলো রাসুল্লাহ সাল্লামের কাছে ঘটনাটা আসলো মদিনা এসে জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন কে বলেছে তাকে গোসল করতে যারা বলেছে কাতালুহু কাতাল আহমুল্লাহ তারা তাকে হত্যা করে বলেছে আল্লাহ তালা তাদেরকে হত্যা করুক কথাটা জোরে বলেছেন তিনি অভিশাপ দিতে চাননি অবশেষ শাহবাদ কালাম থেকে অভিশাপ করতে চাননি এটা এই জন্য বলেছেন যাতে করে সবাই লেশন নেয় রেতা আল্লাহ কেদিন যে আল্লাহ তালার ব্যাপারে শরীয়তের ব্যাপারে এমন একটা ডিক্রি তোমরা দিয়ে ফেলবা এমন একটা ফয়সাল্লা ফতুয়া তোমরা দিয়ে ফেলবা যেটা হয়তোবা আদৌ হালাল নয় অথচ হালাল বলে ফেলেছ হারাম নয় অথচ হারাম বলে ফেলেছ সাবাইকারকে তিনি বললেন যে তারা কি কাজ করলো এটা এমন একটা মারাত্মক কাজ করেছে লোকটাকে তারা মানে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তারপরে তিনি বলেছিলেন যারা জানে না তাহলে তারা অপেক্ষা করতো বা অন্য কোনো জায়গায় জানেওয়ালা কেউ আসে কিনা সেখানে খবর দিত ইনামা দেওয়া ওর এই আসু আল যদি সঠিক জ্ঞান না থাকে কোনো বিষয়ের হুকুম জানা না থাকে কোনো মাস আলা ক্লিয়ান না থাকে এইটার ঔষধ হচ্ছে ইন্নামা দেওয়া ওর এই আসু আল না জানার ঔষধ হচ্ছে প্রশ্ন করা জিজ্ঞেস করা যার জানা নেই জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে জেনে নেবে এই জন্যই দিনের এই মৌলিক জ্ঞান অর্জন করা ফরস দিনের জ্ঞান চর্চা পৃথিবীর মানুষের কাছে আস্তে আস্তে কমে আসবে তাই আজকে মুসলিমদেরকে দেখা যায় মুসলিম নামে আছি আমরা পরিচয়ে আছি কিন্তু আমাদের ইসলামের কোনো জ্ঞান নেই এই ইসলামের জ্ঞান অর্জন করতে হবে মিনাল মাহাদি ইল আল্লাহাদ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আর কন্টিনিউলি আল্লাহ তালার কাছে এলিম চাইতে হবে রিজের নিয়ে এলমা এই দোয়া করতে হবে আরো সুন্দর সুন্দর দোয়া দিয়ে চাইতে হবে না জানা থাকলে এই জানা সেটা ফরজ আচ্ছা হাদিসের রসল সালসালাম বলেছেন ভাই না তাই আমার যখন ঘনিয়ে আসবে তখন এলিম কমে যাবে দিনের এলেম আর কমতে থাকবে আর মূর্খতা বাড়তে থাকবে মূর্খতা অর্থ হলো এই যে দিনের জ্ঞান সম্পর্কে মূর্খ থাকবে হয়তো তার ডক্টরের ডিগ্রি হতে পারে প্রফেসর হয়ে যেতে পারে কিন্তু দিন সম্পর্কে কোনো লেখাপড়া করেনি কিভাবে পাক পবিত্র হওয়া লাগবে সেটার জ্ঞানও মিস করেছে এই জাহাল বাড়তে থাকবে আমরা দেখছি পৃথিবীতে এখন মূর্খতা কমে আসছে শিক্ষার হার বাড়ছে শিক্ষার হার বেড়ে যাচ্ছে পৃথিবীতে কিন্তু মানুষ মানুষ হতে পারছে না মানুষের সঠিক জ্ঞান শিক্ষাকে মানুষ অনেক ক্ষেত্রে মিস করছে দিনের মৌলিক জ্ঞান শেখার সুযোগ হচ্ছে না আর কি হবে ক্যামতার আগে এরপরে খুন খারাপি বাড়তে থাকবে তিনটা জিনিস তিনি বললেন দিনের জ্ঞান চর্চা কমতে থাকবে যার ফলে মূর্খতা সমাজে বাড়তে থাকবে শিক্ষিত সমাজেও মূর্খতা বেড়েই চলবে আর খুন খারাপি হত্যা এগুলা বাড়তে থাকবে বলেন দেখি এই তিনটার কোনটা হচ্ছে না সবগুলোর দিকে এগিয়ে যাচ্ছে মানব সমাজ এই জন্য জ্ঞান অর্জন করা কাজ আমাদেরকে হাতে নিতে হবে নিজেদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য পরিবার পরিজনের জন্য ইসলামিক জ্ঞান অর্জনটা দুই পর্যায় আমরা একটু আগে বলেছিলাম সম্ভবত প্রথম পর্বে বলেছিলাম যে একটা হচ্ছে ফরদ আইন একটা হচ্ছে ফর্দ কিফায়া আল্লাহ তালা সবাইকে মহাদেশ বুঝতে ফকিহার না তহিদের নামে শেরকের দিকে চলে যাবে সেই ইমানের জ্ঞান অর্জন করা ফরজ যেমন আরকানুল ইমান ইমানের মৌলিক বুনিয়াদ মৌলিক ভিত্তিগুলো মৌলিক আর্টিকেলগুলো আর কানগুলো এরপরে সেরেক এবং তহিদের মধ্যে পার্থক্য কি এগুলো বুঝতে হবে এগুলো ইমান আকিদা সংক্রান্ত জ্ঞান এটা ফরজ এরপরে জরুরি আকাম শিখা ফরজ দশ বছর হয়ে গেলে বালেক হয়ে গেলে নামাজ পড়তে হবে নামাজ পড়া ফরজ হয়ে গেছে নামাজ কীভাবে পড়তে হবে নামাজের ফেক শিখা ফরজ হয়ে যাচ্ছে এখন ফরজে আইন কীভাবে ওজন করতে হবে কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে এগুলা শেখা ফরজ মেয়েরা বয় প্রাপ্তা হয়ে গেলে ভালেগা হয়ে গেলে তাদের পাক পবিত্র তারা অনেকগুলো মাসালা আছে এগুলা তখন শেখা তাদের জন্য ফরজ হয়ে যায় যখন মানুষ জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায় জাকাত কত টাকা হলে দিতে হয় কি হারে আদায় করতে হয় সেটা জানা ফরজ হয়ে যায় যখন কেউ ধনী হয়ে যান হজ তার উপরে ফরজ হয়ে যায় তাহলে হজ নিয়ম নিয়মকানুন শিখা ফর যে আইন হয়ে তার জন্যে এইভাবে করে ফরজে আইনের জ্ঞানগুলো শিখা তার জন্য এটা যার জন্য যতটুকুন প্রযোজ্য আসে ততটুকুন শেখা ফরজ হয়ে যায় এখন এই জ্ঞান অর্জন করার জন্যে আমাদের দায়িত্ব নিজেদের জন্য পালন করেছি কতটুকুন এবং আমাদের ছেলে মেয়েদের জন্য কি পরিমাণ পালন করেছি এটা আমাদেরকে হিসাব করতে হবে ওই আয়াতের দিকে আমরা যাই যে আমাদেরকে এবং আমাদের সন্তান সন্তদেরকে আল্লাহ তালা আগুন থেকে বাঁচাতে বলেছেন এই আয়াতের তা বলেছেন যে এই আয়াত আমাদেরকে হুকুম দিয়েছে প্রত্যেককে প্রত্যেকটি ব্যক্তিকে তার অধীনস্থ পরিবারের সদস্যগুলোকে দিনের জ্ঞান অর্জন করতে সাহায্য করা দিনের জ্ঞান দেওয়া তার জন্য ফরক হয়ে যায় আর রাজুল রাজি আহি অলবার আই এত পরিবারের কর্তা যে পুরুষ আছেন যে মহিলা আছেন বাচ্চাদের প্রতি তাদের প্রতি ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া তাদের উপরে ফরজ হয়ে যায় এই ফরজ আদায় করার জন্য আমরা কি করি আমরা ছোটকালে অনেকেই মক্তবে দিয়েছি এখন যেটা বলতে চাই যে অনেকে তো বক্তব্যও দেয়নি সীমাবদ্ধ এতটুকুন সামান্য জ্ঞানের জন্য দেয়নি তার পরিবর্তে বিকালে অথবা সকালে স্কুলের আগে অথবা পরে সে সময়টাতে বক্তব্য দেওয়ার পরিবর্তে গানের টিচার রেখেছি গান বাজনা শেখানোর জন্য ফরজে আইনকে মিস করে যেটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন সেটাকে মিস করে আমরা চলে গিয়েছি গান বাজনার মতো বিদ্যা শিখাতে যেটা শয়তানের যন্ত্র বলেছেন রসুল্লাহ সাল্লু আসল হাদিসের মধ্যে শয়তানের যন্ত্র শেখানোর জন্য অনেক সময় দিয়েছে বাচ্চাদেরকে নাচের ক্লাসে পাঠিয়েছি গানের ক্লাসে পাঠিয়েছি কোরআনের ক্লাসে পাঠাইনি কোরআনের শিক্ষক রাখিনি গানের টিচারকে নিয়ে এসেছি সেটাও মিস করে ফেলেছে এমন অনেক মুসলিম আছে তথাকথিত মাখতে হবেও যায়নি কীভাবে নামাজ পড়তে হবে সেটাও শিখেনি কত দুর্ভাগ্যের কথা পুরো অন্ধকারেই থাকলো অন্ধকারেই মৃত্যুবরণ করবে লাইসা বে খাওয়ারে যে মিনহা আল্লাহ তালা বলেছেন দুলুমাতে থাকবে অন্ধকারে থাকবে সেখান থেকে বের না হয়েই কবরে চলে গেল সে কবরের অন্ধকারে গিয়ে পড়বে আমি আপনারা দেখছেন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 সাড়ে পাঁচটায় সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে দর্শক মন্ডলী আমরা বিরতির আগে আলোচনা করেছিলাম দিন এলএম শিখার ফায়দা না শিকার ক্ষতি এই বিষয়ে বল দিন এলএম শিখার জন্য আমাদের নিজেদের ক্ষেত্রে এবং ছেলে মেয়েদের ক্ষেত্রে সবার জন্য আমাদের দায়িত্ব রয়েছে গৃহকর্তা গৃহকর্ত্রী তাদের উপরে দিনের দায়িত্ব রয়েছে স্বামীর উপরে স্ত্রীর দায়িত্ব পালনের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে স্ত্রীকে দিনের জ্ঞান দেওয়া নিজে দেওয়ার চেষ্টা করা নিজে দিতে সক্ষম না হলে অন্য কোনো জায়গায় কাউকে দিয়ে দেওয়া রাসুল্লাহ সালসামের কাছে মহিলারা এসে আবদার করেছিলেন ইয়া রাসুল্লাহ আমরা আপনাদের সাহাবিদের ভিড়ের মধ্যে পুরুষদের ভিড়ের মধ্যে গিয়ে আপনার কাছে যেতে পারি না দূরে থাকতে হয় ভালো করে শুনি না এবং অনেক কিছু আমাদের একান্ত জানার আসে জানার সুযোগ হয় না আপনি মেহরবানি করে আমাদেরকে একটা দিন বরাদ্দ করবেন সপ্তাহে তিনি মহিলাদের জন্য দিনই তালিম হালাকা থাকা দরকার ইসলামের তালিমের হালাকা থাকা দরকার মহিলাদের জন্য সেখানে আপনার স্ত্রীকে পাঠাতে হবে ছেলে মেয়েদের জন্য নিজে শেখাতে হবে এই নিজের জ্ঞান বৃদ্ধি করা দরকার অথবা তাদেরকে এমন জায়গা শেখাতে হবে যেখানে তারা ভালো করে দিনের মৌলিক জ্ঞান শিখবে নিজেদের শিখাটা দরকার এখন তার বয়স অনেক বেশি হয়ে গেছে যদি আপনি রিয়েলাইজ করেন আমার বয়স এখন চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে আমি এখন কিভাবে কোথায় গিয়ে শিখি কার কাছে শিখবো কেমন লাগে এটা লজ্জার বিষয় যে ছোটো থাকতে শিখে নিই বড়ো হয়েছে এখন শিখতে আসছে প্রাইমারি লেভেলের জ্ঞান দিন শিখার মধ্যে লজ্জা নেই কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার কাছে সমস্ত মাখলুকের সামনে লজ্জিত হওয়ার তুলনায় আজকের লজ্জাটা কিছুই না সাহাবাই কেরাম রাজের জ্ঞান শিখেছেন এমন কি বাচ্চাদের কাছে আপনারা জানেন সাহাবাই কেরাম অনেকেই প্রথম দিকে আরবদের মধ্যে লেখাপড়া তেমন ছিল না শুনে শুনে কোরআন তেলাবাদ করেছেন শিখেছেন পরে তারা বাচ্চাদের কাছে গিয়ে লেখাপড়া শিখতেন আশি বছরের সাহাবিও ইয়াং বাচ্চাদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শিখেছেন এবং আমি আমার জীবনে যখন আমি মাক্তাবে পড়ি প্রাইমারি স্কুলে পড়া অবস্থা সকালে মকত্যে যেতাম সেখানে আমার মনে হয় ওই গ্রামের একজন হাদিফ সাহেব আল্লাহ তালাউনী রহম করুন আমরা সবাই বাচ্চারা প্রায় বাচ্চা লেখাপড়া করছি মাদ্রাসায় একশো দুইশো ছাত্র একজন বুড়া উনি হজ করে এসেছেন সত্তর থেকে আশির ভিতরে ওনার বয়স হবে তিনি কায়দা নিয়ে আমাদের সঙ্গে বসতেন ওনার কথা আমি এখনো ভুলতে পারছি না এখন ভুলে গেছে আমি তিনি কতটুকু শিখতে পেরেছিলেন কিন্তু তিনি বহু আগে পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ করুন আমার তো মানে হচ্ছে নিয়েছেন কোনো লোক যদি দিন শিখার জন্য ঘর থেকে বের হয়ে হাঁটতে থাকে তার জন্য তাকে সম্মান করতে গিয়ে আপনারা হাজি শুনেছেন যে ফেরেস তারা তাদের পর বিছিয়ে দেয় তার রাস্তার মধ্যে আমরা দেখিনি কোনো দিন কিন্তু আমরা একটি রাস্তারে যত মখলুক আছে তালিবুল আলেম এবং খাই যারা মানুষকে খায়ের শিখায় তাদের জন্য দুই পাশের মখলুক আল্লাহ তালার কাছে করতে থাকে যে আল্লাহ তার গুনা করে দেন তার জন্য জান্লাতে রাস্তা সহজ করে দেন যে ব্যক্তি এলিম শিখার জন্য কোনো রাস্তা অতিক্রম করে কোন জায়গায় রওনা হয়ে যায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে রাস্তাকে সহজ করে দেন এত ফজিলত আল্লাহ তালা এই এলিম শিখার কাজের মধ্যে রেখেছেন এই জন্য আপনি বয়স যতই হোক আপনি শিখে ফেলুন যদি একান্ত লজ্জাই লাগে তাহলে প্রাইভেট টিকিটর রাখেন বাসায় প্রাইভেট শিক্ষক রেখে তার কাছে পড়ি অথবা শিক্ষকের কাছে তার একান্ত তার রুমে গিয়ে পড়ি মুরব্বীরা এটা মিস করবেন না লেখা পড়া করার এখন তো অনেক তরী আছে বই পুস্তক ছাড়াও এখন তো এই মিডিয়ার মাধ্যমে পড়া যায় তালিম এর ব্যবস্থা এখন মিডিয়ার মাধ্যমে হয়ে গেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হয়ে গেছে করান আয়াত শিখার জন্য কোরআন তেলাবাজ শিখার জন্য তার বৃদ্ধ শেখার জন্য কত সুযোগ আছে বাচ্চাদের কথা বলছিলাম আমরা যে বাচ্চাদের কি দিন শিখানোর বিষয়টা যে আমাদের প্রতি ফরজ আমরা নিজেরা তখন দিতে সক্ষম হব নিজেরা দেই অনেকে হতে নিজে দিতে পারি না জ্ঞানের কমতি আছে অথবা আমাদের সময়ের অভাব আছে অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় জামানাতে আমাদের ব্যস্ততার কোনো শেষ নেই তাহলে তাদের জন্য সেরকম একটা ভালো ক্লাসে জোগাড় করা আমাদের যে গদ বাধা মক্তবগুলো আছে কোরআন শেখার জন্য এই মকতবগুলোর মধ্যে মসজিদ কেন্দ্রিক অথবা ফরকানি আমাদের আসা নামে যেগুলো আছে সেখানে যে জ্ঞান শেখানো হয় অল্প সময়ের জন্য দুই তিন বছরের জন্য তিন চার বছরের জন্যে সেখানে খুব সীমিত জ্ঞান আসে ফলে আইনের জ্ঞান সেখানে কমপ্লিট করা হয় না সেখানে আলিবা তাসা থেকে শুরু করে কোরআন তেলাওয়াত করতে পারলো না, খতম করতে পারলো না খতমটা হয়ে গেলে মনে করা হয় যে অনেক শিখে গেছে আর একটু নামাজ কালামের দুই চারটা মশালা শেখানো হয় অনেক ক্ষেত্রে এই মৌলিক ইসলামী জ্ঞান শেখানো হয় না তাও অনেকেই সেটা আর মনে রাখে না ভুলে যায় এমনকি কোরআন তেলাবাতের চর্চাও ভুলে যায় এই জন্য ওই সময়ের জ্ঞানটা যথেষ্ট নয় পরবর্তী পর্যায়ে এই শিক্ষার ইয়াংদের জন্য সার্কেল থাকা দরকার আছে যেখানে এলিমের হালাকা সেখানে পাঠানো দরকার ঘরের মধ্যে চর্চা করা দরকার মাকতাবের মধ্যে এমনকি ইমান আকিদার জ্ঞানগুলো যেখানে শেখানো হয় সীমিত মাকতাবের শিক্ষার মধ্যে অত্যন্ত সীমিত শিক্ষা এবং কোনো কোন ক্ষেত্রে ইমান আহিদার শিক্ষাটা এমনভাবে ঠুনকো হয়ে যায় যেমন ইমান মজমাল ইমানের কথা আমরা বলছিলাম মুখস্ত বলা হচ্ছে না ব্যাখ্যা করা হচ্ছে না শুধু মুখস্ত করানো হচ্ছে আমান তুবিল বল বা আছে বা এরকম মুখস্থ করানো হচ্ছে মুখস্থ করা শেয়ার হলো কিনা এটা হলো টিচারের দায়িত্ব এখন আমান বিল্লাহ বিল্লা শব্দটার অর্থ কি এটা তো বোঝানো দরকার ছিল আল্লাহ তালার প্রতি ইমান আনা অত্যন্ত জরুরি এগুলো আরকানুল ইমান এগুলো ইমানের একটা রোকন ইমানের একটি গুরুত্বপূর্ণ ফিলার এটা বোঝানো দরকার এবং কিভাবে আল্লাহ তালার প্রতি ইমান আনতে হয় সেরেক কি জিনিস তাও কি জিনিস মিনিমাম বিষয়টা কলহু আল্লাহ আহাদ আল্লা তালা এক এই বিষয়টাকে ভালো করে পড়ানো দরকার ছিল ওকাতি ফেরস্তাদের প্রতি ইমানের অর্থ কি ফেরেস্তারা কোথায় আসেন কি করেন তাদেরকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন তাদের জব কি তাদের ডিউটি কি তাদেরকে আল্লাহ তালা আমাদের অনেক হিদমতের জন্য পয়দা করেছেন তারা আমাদেরকে অনেক সাহায্য করেন আমাদের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করেন অনেক ফেরস্তা আছে ইত্যাদি বিষয়গুলোর জ্ঞান দেওয়া ফেরেস্তাদের সম্পর্কে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন এবং সর্বশেষ কিতাব কোরআন এই বিষয়টা বলা দরকার জানানো দরকার ওয়ারুসুলিহি এর অর্থ কি সমস্ত রসুলদের প্রতি ইমান আনতে হবে রসুল কারা কোরআনে পাকে কতজনের নাম এসেছে সেই নামগুলো করা যাবে না এই মুহূর্তে কারণ ফলো করার কোন সোর্স নাই আল্লাহ তালার কাছে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শেষ হয়ে গেছে এখন একমাত্র আখির নবীর দুনিয়াতে চলবে আগের কিতাবগুলো যে আছে ইনজিল তাওরাত এগুলোর কি অবস্থা এগুলো এখন কেউ ফলো করতে পারবে কি না কেন পারবে না কি পরিবর্তন হয়েছে কুতু বিহি বা রুসুল ইহির মধ্যে আলোচনা করে দেখা হচ্ছে শেষ দিবসে কি অবস্থা হবে কেন এটা ইমান আনতে হবে না আনলে কি অবস্থা হবে শেষ দিবস কি একদিন সেখানে খবর জিন্দিগি আছে সেখানে হিসাব দেওয়া লাগবে আর কি কি আছে জান্নাত আছে জাহান্নাম আছে সেরাত ব্রিজ আছে পার হয়ে জাহানের উপরে দিয়ে জাননাতে যেতে হবে না গেলোহানামে পড়ে যেতে হবে হিসাব দেওয়া লাগবে আল্লাহ তালার কাছে সমস্ত আমর নামে লেখা হচ্ছে মিজানে পাল্লাই উঠানো হবে এগুলো কাউসার আছে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে মান রাব্বু কা অমাদিন কা অমানাবী এগুলোর অর্থ কী এই সমস্ত বিষয় তাদেরকে বলার বোঝানোর দরকার ছিল এগুলো জরুরি ফরজা আইনের মাস এগুলো আমরা মাক্তাবের শিখা কতটুকু নিশ্চিত করেছি এজন্য জন্য মাকতাবের টিচিংটাকে ইম্প্রুভ করতে হবে টিচারদেরকে ট্রেনিং দিতে হবে তাদেরকে সিলেবাস দিতে হবে সুন্দর সিলেবাসকে তারা ফলো করতে তাদেরকে সাহায্য করতে হবে এরপরে মাকতাবের পরে এই মাক্তাবের ভিতরে মেইনলি ছেলে মেয়েদেরকে ইসলামিক জ্ঞানের দিকে উদ্বুদ্ধ করতে হবে এবং পিতা মাতা এক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে মাকতাবে ছেড়ে দিলে পিতা মাতার দায়িত্ব শেষ হয়ে গেল না কু আমা কুম ও আহলিকুম আর কাজ করে যেতে হবে তিন এই যার অবস্থায় কিশোর যুবক অবস্থা কি করছে না করছে দিন কত জ্ঞান কি পরিমাণ বাড়াচ্ছে তাদেরকে ইসলামিক বই পুস্তক কিনে দিতে হবে মকতবে যে আমরা লেখাপড়া করাই লেখাপড়ার টান্ডাটাকে আর আপ করতে হবে আমরা বলছি না যে সব মকতেই কোনো লেখাপড়া হয় না ভালো হয় না অনেক মক্তবে ভালো লেখাপড়া করা হয় অনেক মাকতাবের টিচার মাসা আল্লাহ অনেক ভালো লেখাপড়া করান অনেক ভালো ভালো শিক্ষক আছেন তাদের কারণেই এলেমের বাতি এখনও কিছু জ্বলে আছে এবং আলহামদুলিল্লাহ আমরা ছোটোকালে ভালো টিচার যারা পেয়েছি তাদের কাছ থেকে শেখার কারণে পরবর্তী জীবনে আমাদেরকে অনেক সাহায্য করেছে কিন্তু এই এলিম শেখার যাত্রা জাননি অব্যাহত রাখতে হবে মাকতাবের পরে আমাদের এই বয়সও রাখতে হবে এর কোনো শেষ নেই মিনাল মাহদি ইহাদ দোলনা থেকে কবর পর্যন্ত এলমের যাত্রা অব্যাহত থাকবে আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দিন খালি দোয়া করবো বসে বসে আর জ্ঞান পড়ব না আল্লাহ তালা তো ওহিনাদুল করে আমাদেরকে জানিয়ে দেবেন না লেখাপড়া করে জানতে হবে দোয়াও করতে হবে আর আমলও করতে হবে জ্ঞান শিখা চর্চা করা অব্যাহত রাখতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আর যে জ্ঞান আমরা শিখি সেটাকে আল্লাহ তালা আমলে কাজে লাগানোর জন্য তৌফিক দান করুন দর্শক মন্ডলী আজকের দ্বিতীয় পর্বের আলোচনা এখানে শেষ করছি এলিমের ফায়দা এলিম শিকার ফায়দা এবং নাশিকার ক্ষতি সংক্রান্ত বিষয় বাকি আলোচনাগুলো অন্য সময় আমরা করবো ইনশাআল্লা আল্লাহ তাল্লাহ তৌফিক দান করলে বারাকাল ফিকুম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ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 कख सामान्य उपहार होते महामूल्यवान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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 18 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার